আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মাইয়্যাহিদুল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়্যুদ্লিলহু ফালা হাদিয়ালা। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান রামাদানের পরেও উত্তম আমল জারি রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আমাদের আমলকে আরও সুন্দর করবে এবং রামাদানের পরেও আমরা আমলদার থাকতে পারবো ইনশাআল্লাহ আমি এমন একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি উম্মার সবাই ধরে নেয় যে এটি কেবল রামাদানেরই একটি বিশেষ আমল এটি আসলে একটি ভুল ধারণা এটি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আপনাকে আল্লা সুবাহানহুয়াত আলাকে ভালোবাসতে শেখাবে এবং এর ফলে আল্লা সুবহানাহুয়াত আলাও আপনাকে ভালোবাসবেন এটি হল কেয়াম ও তাহাজ্জুদ রমাদানে একে তারাওই বলা হয় এ হলো হল সত্যপন্থীদের পাঠশালা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 আবার কেউ কেউ তাদের গাড়ির বামপারেও এর স্টিকার লাগান এগুলো কি আল্লাহকে ভালোবাসার সত্যিকারের মানদণ্ড হতে পারে কক্ষণই না বরং আল্লাহকে ভালোবাসার সত্যিকারের মাপকাঠি হচ্ছে ইয়াম ও তাহাজ্জুদ রাতের সলাহ আল্লাহ সুবাহানা সুরা আজ জুমারের নয় নম্বর আয়াতে বলেন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 বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তাভাবনা তো কেবল তারাই করে যারা বুদ্ধিমান আল্লাহ সুবাহন ও তালা মূলত এখানে কিয়াম ও তাহাজ্জুদ আদায়কারীকে এমন ব্যক্তিদের সাথে তুলনা করতে নিষেধ করেছেন যারা তাহাজুদ আদায় করে না পাঁচ ওয়াক্ত সালাতের পর সর্বোত্তম সালাত হলো কেয়ামাইল তাহাজুদ হল শেরাফুল মুকমিন মুকমিনদের সম্মান কিয়ম ও তাহাজ মাঠের উজ্জ্বলতা হল কুরআনে বর্ণিত মুশিষ্ট্য আল্লা সুবাহের কিয়ামা।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 তাদের জন্য যদি কিছু প্রয়োজন হতো তবে তিনি তার খাদেম এবং স্ত্রী সবাই মিলে শুধু আল্লাহর কাছেই দোয়া করতেন রসুল উল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন এখানে রাতের বেলা এমন একটি সময় আছে আবু হুরাই রাজিয়াল্লাহ তাল আনহু নিশ্চিত করেছিলেন তার পরিবারের কোনো না কোনো সদস্য পুরো রাতের কোনো না কোনো অংশে যেন এবাদতে সামিল থাকেন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 আমি কসম করে বলতে পারি একজন স্বামী কিংবা স্ত্রী কেউ যদি ইখলাসের সাথে ধারাবাহিকভাবে আল্লাহর জন্য এমনটা করে থাকে তবে তারা এ কালের সবচেয়ে সুখী দাম্পত্য জীবনের অধিকারী হবে আপনাদের বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে রাতের সালাত হল আপনাদের জন্য উত্তম সমাধান আপনি ও আপনার স্ত্রী উঠুন একটি পরিবারে স্বামী তার স্ত্রীকে ইবাদতের জন্য পানির ছিটা দিয়ে ঘুম থেকে জাগাতে চায় স্ত্রীও তার স্বামীকে এভাবে জাগাতে চায় তবে এমন একটি পরিবারে কিভাবে সমস্যা থাকতে পারে এই ধরনের পরিবারের সন্তানদের বেড়ে ওঠার সাথে সালাউদ্দিন আল আয়ুবি ও অমর ইবুল খত্তাব রাজি আনহুর সন্তানদের বেড়ে ওঠার মাঝে কি কোনো পার্থক্য থাকতে পারে ভবিষ্যতে তাদের সন্তানদের উপর এর কি ধরনের প্রভাব পড়তে পারে অনেক সময় ছেলেমেয়েদের ভালোভাবে গড়ে তুললেও তারা নষ্ট হয়ে যায় আল্লাহ আল্লা সুবহানা বলেন তাহদি মান ইন্দি ইমানি আপনি যাকে পছন্দ করেন ইচ্ছে করলেই তাকে সুপথে আনতে পারবেন না বরং আল্লাহ যাকে চান সুপথে আনেন সুরা আল কসাস আয়াত ছাপ্পান্ন যাই হোক পরিবারের সন্তানেরা সবচেয়ে স্মরণীয় বিষয়গুলো তাদের স্মৃতিতে ধারণ করে এমন এমনকি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 অমর ইবনুল খতাব রাদি আনহু তার পুরো পরিবারকে ফজরের আগেই ডেকে উঠাতেন এবং তিনি তখন কুরআনের সুরাতোয়াহার আয়াত বত্রিশ করতেন আলাইহা। আপনি আপনার পরিবারের লোকদের সালাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন আবু সাঈদ আল খুদ্ি রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত ও আল আলবানী শহী বলেছেন রসুল্লাহ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 আল্লাহ সুবহান আর আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের জন্য আল্লাহ সুবাহানহাল প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার সুরা আল আহাবের ৩৫ নম্বর আয়াত আল্লাহ সুবহানহ তাল্লা স্মরণে রাত অতিবাহিত করা কতই না চমৎকার একটি বিষয়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 আল্লা সুবাহান তালা আপনাকে ভালোবাসেন কিনা, কিংবা আপনার উপর সন্তুষ্ট কিনা এটা জানার সর্বোত্তম উপায় হল আপনি রাতের সালাত ধারাবাহিকভাবে আদায় করতে পারছেন কিনা। আপনি যদি ধারাবাহিকভাবে তাহাজুদ আদায় করেন তবে জেনে রাখুন আল্লাহর কাছে আপনার অবস্থান অনেক উচুতে অনেক উঁচুতে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি আল্লা সুবাহানহ তালা আপনার উপর কতটুকু সন্তুষ্ট তা বোঝার সর্বোত্তম উপায় হলো আপনি ধারাবাহিকভাবে রাতের সালাত আদায় করতে পারছেন কি না সেটার উপর লক্ষ্য রাখা কেবল বিশেষ কিছু মানুষকেই আল্লা সুবাহানহালা অন্ধকার রাতের সেই মহামূল্যবান মূল্যবান সময়ে তাঁর সান্নিধ্যে পার করার অনুমতি দেন আল্লা সুবহানহু তালা শুধু তাদেরকেই এই সম্মান প্রদান করেন যারা এই সম্মান পাবার যোগ্য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 আবু জাফর ও আহমদ ইবন ইয়াহিয়া রাহমাহ উল্লাহ হলেন তাদের সময়ের দুজন বিখ্যাত আলিম ও আবিদ তারা একে অপরের বন্ধু ছিলেন আবু জাফর রাহেমাহুল্লাহ বলেন আমি একবার আহমদ ইবন ইয়াহাকে দেখতে গেলাম আমি সেখানে গিয়ে দেখলাম যে আহমদ কাঁদছেন আমি তাকে এর কারণ জিজ্ঞাসা করলাম সে বলল আমি তাহার জুত আদায় করতে পারিনি আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আল্লা সুবাহান তালা হয়তো চাইছেন যে তুমি একটু অবসর নাও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 Abu Hurairah radhiyallahu ta'ala anhu theke bornito bikkhato hadith Rasulullah sallallahu alaihi wasallam bolechen iza kana shatrul layli nazal Allahu azza wa jal ila samai ad-dunya fa yaqul hal min sa'ilin fa u'tiyah hal min da'in fa ustujibulah hal min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 কারণ আল হাসান ইবনুসআ রাহম্লা তাকে এভাবেই অভ্যস্ত করেছিলেন যে রাতের শেষ তৃতীয়াংশে ফজর হবার আগেই সে তাকে এভাবে আসাল্লাহ আসাল্লাহ বলে ডেকে তুলবে তো নতুন পরিবারে তাকে বলা হলো এখানে ফজর হতে এখনও অনেক সময় বাকি আছে কাজেই ফজরের ওয়াক্ত আসার আগে আমাদের ডেকো না দাসিটি অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করল আপনারা কি শুধু ফজরের সালাদ আদায় করেন তাহার আদায় করেন না তারা বলল না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 সালাফদের একজন একবার কিছু কিছুদিনের জন্য রাতের সালাত আদায় করতে পারলেন না তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমাকে রাতের সালাত আদায়ের তৌফিক দিন আর যদি এটা আমার তাকদিরে না থাকে তবে আমাকে দুনিয়ার বুক থেকে উঠিয়ে নিন আলী ইবনু বাক্কার এবং আবদুল্লা আজিজ ইবনে রাওয়াত রাহে মাহমুল্লাহ এমন করতেন তারা নিজেদের বিছানাগুলোতে হাত বুলাতেন অনুভব করতেন वल्ला खुबी उष्ण और आरामदायक कल्लार कसम आज राते तुम्हारे का फजर आग परि सलाद आदाय करब तुम नरम और सूंदर क्यों जाना और बस सुंदर और नरम अल्लाह सुबह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 আল্লাহ সুবাহান তাদের কৃতকর্মের পুরস্কার হিসেবে তাদের জন্য যে সব চোখ জুড়ানো বস্তু লুকিয়ে রাখা হয়েছে তা কেউ জানে না আল্লাহ সুবাহানু আতআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমাদের গোপন আমলের মতো আমার কাছেও তোমাদের জন্য লুকায়িত প্রতিদান সমূহ রাখা আছে আল্লাহ বলেন আমি তাদের কৃতকর্মের জন্য এমন সব উত্তম ও আনন্দদায়ক প্রতিদান প্রস্তুত রেখেছি যা সবার অজানা আর এটাই হলো তাদের কেয়ামের পুরস্কার তাদের তাহাজ্জুদের পুরস্কার তাদের গোপন আমলের পুরস্কার আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি কেয়ামুল্লাহল বা তাহাজ্জুদ নিয়ে আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি আমরা আগামী পর্বে শেষ করব বিজনি আয়লা بارک الله لنا ولكم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته